সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমরা উপহার দিতে চাচ্ছি তা হচ্ছে রসুল সাল্লাম বিদায় হাজের ময়দানে যে বাণী রেখে গিয়েছিলেন जहाज के गोटा विश्वबाष एक्ट आलोकवर्तिका हिसाब से दान से जा हजरते जवाबल्लाह तालू बर्णना करमस्पर्शी वर्णना जँ ममे हम उपभोग करब से समस्त विज्ञ आलोचक मंडलर संगे अपने परिचय करिए दे प्रथम आज विज्ञ आलोचक ড হাফিজ এব এবং রয়েছেন আমাদের সঙ্গে এবং রয়েছেন পিছটি বাংলার নিয়মিত আলোচক শেখ শাহিদুল্লাহ খান মাদানীলকুমত্লা আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমানিত দর্শক শ্রোতা হাদিচের ঘটনা বলি থেকে আমরা সর্বোপরি পাব এহলৌকিক এবং পরলৌকিক জীবনের মুক্তি ইনসা আল্লা আসুন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছে চলে যাই সেখান থেকেই আমরা শুনি জি জনাব শহীদুল্লাহ খান মাদানি আপনাকে বলার জন্য আহ্বান করছি আলহামদুলিল্লাহ धन्यवाद महताराम आज के हमारा रसुल सल्लाह आली वाल्लम विदाय हज के केंद्र कर एक हदीसर वर्णना तुम धरते ची हमें सकले अवगत रे विदय हजर भाषण एक गुरुत्वपूर्ण भाषण से दीर्घ भाषण हाँ हमारे पक्षे आलोचना करा सम्भवें हमें जो हदीसटी वर्णना करब रसुल्लाह आली वसल्लम असंख्य सहबाई केम जारा सा विदाय हज्जे अंशग्रहण कर जान संख्या नारी पुरुष सर्वमीले लक्ष पचिश हज़ार रसुल सल्लाह आली हुम विदाय हज्जे अंशग्रहण कर तर मजे शुरू थेष पर्त रसुल्लाह आली हुमें जबीय कार्यक्रम के जिन्हें सविस्तारे নিজের স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছিলেন তিনি হলেন সাহাবি জাহাবির আবদুল্লাহ রবিআল্লাহ হুতআআ আনুল্লাহ আর অনেক সাহাবি বর্ণনা করেছেন কিন্তু সবচেয়ে বিশদভাবে যিনি বর্ণনা করেছেন যে হাদিসটি সহি মুসলিমে এসেছে সাহাবি জাহাবিরুবনা আবদুল্লাহ রবি আল্লাহ হুতআাল্লা আনহুর এ হাদিস সারসংক্ষেপ আমরা শুধু শুনব প্রথমে যখন মদিনা থেকেই জুলহলাইফায় সেখানে আসলেন আসরের সালাত আদায়ী করার পরেই এহরাম তিনি বাঁধছেন কি বলে এহরাম বাঁধলেন সাহাবি জাবিরুবনা আবদুল্লাহ রিয়ানহু বলেন আহল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম তৌহিদি তালবিয়া দিয়েই তিনি তার এহরামের কার্যক্রম শুরু করতেন এটা এজন্যই বললেন কারণ সেই যুগেও নবী সাল্লাহ আলী হোসাল্লামের হজের পূর্বেও মুশ্রেক যারা তারা তারা বলতো আল্লাহ আপনার দরবারে হাজির আপনার কোনো শরিক নাই তবে একটা শরিক আছে সেটা আবার কি সকল দিক থেকে আল্লা সুবহান হওয়া তারা একত্র প্রভুত্ব স্বীকৃতি দিয়ে সকল প্রকার শরিক তার সাথে নাকচ করা হবে এভাবে নবী সাল্লাহ আলি হিসাল্লাম চলে আসলেন মক্কায় মক্কায় এসে অমরার কাজ সেরে নিয়ে যাদের হালাল হওয়ার তারা হালাল হলেন যারা কেরান হজে ছিলেন নবী সাল্লাহসাল্লাম সহ তারা সে অবস্থায় থাকলেন আবার আটইজুল হজ্জার দিকে ছুটলেন মিনার দিকে সর্বত্রই নবী সাল্লাহ আলি হুসাল্লাম প্রতিটি প্রেক্ষাপটে যাচ্ছেন কিছু করছেন এবং বলছেন খোজো আন্নি মানা সিকা আমি যেভাবে যে কাজটি করছি তোমরা আমার কাছে জেনে নাও শিখে নাও এভাবেই তোমরা আজ এবং অমরা সব কিছুর কাজগুলি সম্পাদন করো রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এরপরে তিনি গেলেন মিনায় মিনার পরে তিনি গেলেন সে আরাফায় তিনি ঐতিহাসিক ভাষণ আরাফার ময়দানের ভাষণ সেই ভাষণ রাখলেন যেখানে যেই ভাষণ বলা যেতে পারে সেই ভাষণ দিয়ে একটি বড় ধরনের বইও রচনা করা যেতে পারে ভাষণের যে দিকগুলি রয়েছে সাইডগুলি রয়েছে যেখানে তিনি কোনো সাইড বাদ রাখেননি এমনকি নারীদের ব্যাপারেও আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম मुस्लिम पुरुष कतो सतर्कतारा गुरुत् दिए बोले तथा भलो आचरण तथे भलो व्यवहार तरह अधिकार सठीक देवारे मैदान भाषण रसुल्लाह आली हुसल्लम पृथिवीर बुखिए से जिली सूद के चिरतर जो दाफन करलें से भाषण रसुल सल सल्लाह आली हुम परस्परिक दीर्घदिन द्वंद झगड़ा विवाद चले आसार से जान सब ক্ষমা করে দেওয়ার এবং আরো অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করলেন সেখানেও তিনি বর্ণনায় এসেছে তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি দুটি বিষয় যেটি বুখারি ও মুসলিমের বর্ণনায় এসেছে সেই আরফার ময়দানে ই রাসুল সাল বললেন আমি বলতে পারছি না আগামী বছর তোমাদের সাথে এখানে আমার সাক্ষাৎ হবে কি না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অগ্রিম যেন ধারণা দেওয়া হয়েছে এটাই হলো শেষ এটাই হলো বিদায়ের পালা তিনি যেন সেভাবেই বিদায়ী বক্তব্য রেখে যাচ্ছেন এই আরাফার ময়দানেই আয়াত নাজিল হলো আলিয়া আকমাল তুলা ও ইসলামা দিনা এভাবে আরাফা শেষ করে तपर आबार मुजदलेफाय मुजदालिफा थे आज फिर मिनाय मिनाय दशम तारीखे से दिन आबा सकल सामने तीन से बाहर बसने बोलें तुम्हारे कार की जानार कार की जिज्ञासा कार की आवेदन कार की सोाल आज आसो सहबाई कैरमगण विभिन्न भी भावे प्रश्न करलें क्यों बे आल्ला रसुल्लाम आज के दस तिखे सर्वप्रथम हलोथर मारते हैं कितु हमें पाथर ना मारे আমি আজকে দশ তারিখে সর্বপ্রথম আমি আমার মাথার চুল কেটে ফেলেছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বললেন এফা আল হারাজ করতে থাকো অসুবিধা নেই আবার কেউ বললেন যে আজকে সর্বপ্রথম পাথর মারার নিয়ম তা না মেরে আগেই আমি জবাই করে ফেলেছি কুরবানি করে ফেলেছি তাকেও কেউ বললেন এফা আলওয়ালা হারাজ রাসুল সাল্লাম এইভাবে তাদের বিষয়গুলিকে অনেকটি শুধু তাদের জন্য নয় বরং গোটা উম্মা মুসলিম উম্মার মিনার ময়দানে তিনি সেদিন দশম তারিখেও কাজ শেষ করে তারপরে আবার সেই কায় গিয়ে যেটা সেটা করলেন করার পরে তাওয়ফ এবং সাই আবার করে তিনি মিনায় গিয়ে এরকম তিনি হজের কাজগুলি শেষ করলেন আর মিনাতে আরফায় মুায় সব জায়গায় তিনি একটি কথা বারবার রিপিট করলেন খু আনা আমরা এই হাদিস আরও বিস্তারিত বর্ণনাও দেওয়া যেতে পারে এখন আমরা কিছু শিক্ষাগুলি হয়তো আলোচনা করতে পারি এই হাদিস ভাষণকে যেহেতু সে হাইলাইট করছেন আমি যদি ভাষণ কেন্দ্রিক বলি আলোচনা থেকে বোঝা যাচ্ছিল যে কোন লোক বিদায় নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে এরপর আসবেন না এরকম কারণ হলো বিদায়ের মুহূর্তের কথাগুলার যে হৃদয় হৃদয় গ্রাহিতা সাধারণ সময় হয় না ক্রিয়াকর্ম আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শকদের আমরা এই হাদিসের আলোকে আমরা এই বিষয়টি উপস্থাপন করব। তো আমরা বর্ণনা রে পর্যায়ে বিরতির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি সামান্য সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি সুধি দর্শক শ্রোতা বিরতির পর আবারও আমাদের ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লা ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ निकट मनोन दिन इष्ट कुरानी खेलान जमीन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 আর কি আছে জানার জন্য দেখুন শুক্রবার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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ধারাবাহিকতা নিয়ে রসুল্লাহ আলহিহি সাল্লামের রেখে যাওয়া হাদিস এ হাদিসের কাহিনী অবলম্বনে আমরা আপনাদের সামনে ঘটনা ঘটনাবলী শোনাচ্ছিলাম আর এর ধারাবাহিকতায় আমরা আজকের যে পর্বটি আপনাদের সামনে উপহার দিচ্ছি সেটা হচ্ছে বিদায় হাজ্যে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কিছু কর্মসূচি নিয়ে হাজরত জাবের রাজি আল্লাহু তালা আনু যে হাদিসটি আমাদের সামনে রেখে গেছেন যেটা শেখ শহীদুল্লাহ খান মাদানি ইতিমধ্যেই উপস্থাপন করেছেন তো শেখ এবি এম হিজবুল্লাহ আপনাকেই প্রথমে আমন্ত্রণ জানাব যে এই হাদিসের আলোকে আমরা কি উপলব্ধি করতে পারি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন ধন্যবাদ আলহামদুলিল্লাহ হস্তালাম আল্লাহ রসুলিল্লা আসলে এই হাদিসগুলোকে আমরা সংক্ষিপ্ত করতে চাই কিন্তু সংক্ষিপ্ত করলে হাদিসের পুরো বিষয়টা উপস্থাপন করাটা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় তারপরেও সীমাবদ্ধতার কারণে আমাদেরকে সেটা করতে হচ্ছে বিদায় হজের খুব বাটাই হাদিসটা তো হচ্ছে একটা ঐতিহাসিক দলীয় ঐতিহাসিক ঐতিহাসিক সনদ এবং এটা শুধু ওই বিদায় হজের জন্য সীমাবদ্ধ না এটা কেমন পর্যন্ত চলবে এই বিদায় হাজের এই ভাষণের আলোকে নীতিমালা তৈরি হবে মানুষের কল্যাণ এটা ব্যয় করা হবে এবং এটাকে যদি আমরা ফলো করতে পারি রাষ্ট্র থেকে নিয়ে একবারে ইয়ে পর্যন্ত তাহলে দুনিয়াতে শান্তি আসার নিশ্চয়তা দেওয়া যাবে এখানেই তো বলা হয়েছিলাম সুহান আল্লাহ সারা দুনিয়াতে যে বর্ণ বৈষম্য বাদ ছিল ইসলাম তার গোড়া কেটে দিয়েছেন সেই আগে কিন্তু বছর রেখে দিয়েছে যদিও নাকি এখন সেটা মুক্ত বলা যায় কিন্তু তারপরেও অনেক জায়গায় দেখা যায় শ্রেণী স্তর যে শ্রেণী স্তরকে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম ধ্বংস করে দিয়েছেন বলেছেন তোমাদের এই লাল সাদা কালো ধলো আর তোমাদের আরবি আজমি নিয়ে কোনো কাজ হবে না কাজ হবে তাকোয়া দিয়ে তাকোয়া দিয়ে কিন্তু আমরা কি সেই তাকোয়া পাচ্ছি আমরা মানুষের সম মানে সম বলার চেয়ে আমরা বলি মানুষের যার অধিকার নারীর যে অধিকার ন্যায্য ন্যায্য অধিকার পুরুষ যে অধিকার সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা এখন স্বাধীনতা দিতে দিতে দিতে দিতে কোথায় চলে গেছে আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে যে ভবিষ্যৎ আমাদের করেছেন যে নসিহতগুলো এবং যে নির্দেশগুলো আমাদেরকে দিয়ে গেছেন আমরা তার কতটুকু পালন করেছি বা পালন করছি একটা আয়াতিল্লাহ বললো যে আমাদের যদি এরকম কোন আয়াত নাজিল হতো তাহলে আমরা তো এই দিনকে ঈদ ঘোষণা করতাম তাহলে আমি যেটা বলতে চাই আমার প্রিয় দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে যে আমরা হাদিসের চুম্বুক কিছু কথা নিয়ে এসেছি মাত্র পুরোটুকু বলা সম্ভব হয়নি যেমন সুদের কথা বলা হয়েছে সুদটাকে বলছেন তাহাতে দাফন করে দিলাম আর কিছু আব্বাস আব্দুল মোত্তালে বলে এইভাবে বলে দিয়ে তিনি উঠে গেছে কিন্তু সুদমুক্ত বিশ্বকে আমরা এখন কল্পনা করতে পারি কিন্তু সুদমুক্ত জীবন তো কল্পনা করা যায় সেখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই না কেন তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এবং আমি বিশেষ করে আমার প্রিয় দর্শক ভাই বোনদেরকে বলবো যে আসুন ব্যক্তি থেকে আমরা শুরু করি যদিও নাকি ব্যক্তি থেকে শুরু করা শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি যে আবার জিরো থেকে আমাদেরকে শুরু করতে হচ্ছে যে আসুন আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই হাদিস থেকে আমরা যতটুকু পারলাম বললাম কিন্তু আপনাদের একটা দায়িত্ব আছে যে এই হাদিসগুলো সংগ্রহ করুন এবং এগুলো ব্যাখ্যা করে আপনি নিজের অধ্যয়ন করুন বিভিন্ন জায়গায় দূরীভূত করে দিয়ে ইসলাম ভ্রাতিত্ব এবং একটা সাম্যবাদের সমান ঐক্য দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করলো এর আলোকে একটি কবিতার দুটি পঙ্ আমার মনে পড়ে যাচ্ছে শাহেক তুমি যে আমার ভাই আল্লাহ এই সময় শিক্ষা ইসলাম দিয়েছিল প্রিয় নবীর মাধ্যমে শিক্ষার বিষয়টি আমাদের আরো বেশি ফেলা দরকার বিদায় হজের ভাষণ থেকে অনেকগুলো দিক থেকে একটা দিককে বিশেষভাবে আমি আলো ফেলতে চাচ্ছি সেটা হল বিদায় হজের ভাষণে যে কথাটি বলেছেন আমরা বিরতর আগে একটা হাদিসের অংশ বিশেষ আলোচনা করলাম এরবাজ সারি রাজনী হাদিস যেটি মদিনার মসজিদে তিনি ভাষণটি দিয়েছিলেন এই উভয় ভাষণে মৌলিক কথাটি এক উভয়টি ছিল বিদায় ভাষণ সেটি হল তারাক্ত ফিকুম আমরাইন যেটা মহাত্তালিক হাদিসে প্রমাণ করছে যে বিদায় হজর সে আলোচনা এসেছে আমি দুটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম দুটা জিনিসের বিবরণ দেওয়ার আগে আমি বলতে চাচ্ছি আমরা সকলেই জানি সাধারণত বাবা তার ছেলে মেয়েদেরকে কাছে ডেকে যদি তার শেষ মুহূর্ত করেন এবং বলে যান কি সম্পদ তার আছে বাবা আমার সম্পদ অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে। অমুকের কাছে এত আছে সারা জীবনের জিনিসটুকু শেষ মুহূর্তে দিয়ে যান আর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে যা শিখালেন সারা জীবন আমাদেরকে যা বললেন তার শেষ জ্যেষ্টুকু উনি বিদায় হজের বাসনে বলে গেলেন দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে দিল্ল মাতামাস্তাক বিহিমা এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কশিন কালেও গোমরা হবে না আজকে মুসলিম জাতি যদি আমরা বিদায় হজের বাসন থেকে এই একটি লাইন শুধু নিয়ে নেই যে কোরআন এবং সুন্না যেটি তিনি রেখে গেছেন বললেন সেই কোরআন এবং সুন্নাকে আমাদের জীবনের আদর্শ হিসাবে আমরা ধরে রাখি ডানে বামের সমস্ত পরিহার করে কোরআন এবং সুন্নার পথে আসি তাহলে তো আমাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে হাদিসটি যথেষ্ট আরবীয় কবি মানহা আহমদ শৌকি তিনি এই হজের পরিবেশ দেখে তিনি কিছু কবিতার কতগুলি লাইন তিনি চয়ন করেছিলেন রচনা করেছিলেন তিনি যখন দেখলেন যে গোটা বিশ্বের আমেরিকা বলেন আর আফ্রিকা বলেন আর এশিয়া বলেন আর শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ কোনো পার্থক্য নেই রাজার বাচ্চার ফকির আর প্রজা কোনো পার্থক্য নেই সকলেই যেন একাকার হয়ে একই মাঠে আল্লাহ ছাড়া আর কিছু বুঝে না তিনি বলছিলেন ফমা ওবে এতদর সত্ত্বেও গোটা মুসলিম বিশ্ব যেন অন্ধকারে আজকে নিমজ্জিত আসলে আলো আমাদের হাতে রয়েছে কিন্তু নিজের আলো দিয়ে আমরা নিজেরাই উপকৃত হচ্ছি যদি এই কর নিজেদের সমাজকে নিজেদের দেশকে পরিচালনা করতে আমরা পারতাম তাহলে আজকে সকলেই আমরা সেই আলোয় আলোকিত হয়ে যেতে পারতাম তার চেয়ে আমার আরেকটি বেশি কথা মনে হয় যেটি ওই হাদিসের প্রথমে এসেছে সাহাবি জাহেরুবনা আবদুল্লাহ রাজিয়াল্লাহ আহ বললেন যে নবী সাল আল্লাহ তাওহিদের তালবিয়া দিয়ে শুরু করলেন আজকে পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই দেশ থেকে যারাই হজে যান হজে তো সাধারণত অসচ্ছল মানুষরা বেশি জানতা তা নয় সচ্ছল মানুষরাই বেশি যান যারা প্রভাবশালী মানুষ তারাই বেশি হজে যান এমনকি দিনের অন্য কাজ না করলেও প্রতি বছর হজ করার চেষ্টা করেন তারা সেখানে গিয়ে এ তৌহিদের তালবিয়া তারা পাঠ করেন যতদিন হজের পরিবেশে হজের ময়দানে থাকেন যতদিন কিন্তু তারা আল্লাহকেই স্মরণ করেন আল্লাহর বিধি অনুযায়ী যার যে দল মত সব কিছু ফেলে দিয়ে আল্লাহর বিধি অনুযায়ী চলার চেষ্টা করেন যদি সত্যি তারা একটু সচেতন হতেন সেখানে আল্লাহর বিধান অনুযায়ী যে দিনগুলি চললেন ফিরে আসার পর এলাকায় সব মতবাদ চিন্তা বর্জন করে যদি আল্লাহর দিন অনুযায়ী চলতে পারতেন তাহলে মনে হয় আমাদের বিশ্ব মুসলিম বিশ্ব খুব সহজেই ইয়ে হয়ে যেত চমৎকার বলেছেন আসলে একটু চিন্তা করা দরকার এই যে একদাম থেকে আরম্ভ করে হালাল হওয়া পর্যন্ত যে দেশেরই হোক না কেন পুরুষদের ড্রেস কি ডানপন্থী আর বলুন আর যেখানে বলুন কি কোন ভাষায় কথা বলছে কি হচ্ছে না হচ্ছে কিন্তু ড্রেস এই জন্য একজন বলেছে বড় সুন্দর করে যে ভাই তুমি তো হজে গেলে তো কি পেলে কয় দেখো আমি হজে গেছি কিছুই পাই নাই সেটা হচ্ছে এই যে দেখুন এই হজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে দেখো হজের মধ্যে যেমন তোমাদের মধ্যে উঁচু নিচু প্রভাবশালী বৃত্তশালী যদি পার্থক্য নাই পার্থক্য শুধু একটার মধ্যে আছে যে কে কত বেশি এখানে সামনে এগিয়ে মুক্তাক্ষী হতে শেষে দেশে আসার আগ থেকে শুরু করে দেশ পর্যন্ত যে যে দেশেই যাই না কেন আমরা যদি নিজের ব্যক্তিকে যেভাবে গড়ে তুলেছি সেটা যদি পরিবার এবং সেটা সমাজ আমরা দিতে পারতাম তাহলে আর এত ভেদাভেদ আরেকটা থাকতাম বাসন্ত আরেকটি বিষয় হলো থেকে সম্মানিত শুধী দর্শক ও শ্রোতা আমরা জানতে পারলাম যে হাজ্যের এই ভাষণ বা সফরে প্রিয়া নবী মাহমুদ তাহিদের জাগ্রত চেতনা ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের মাঝখানে এবং যে কথা পরিসমাপ্তিতে আমাদের শেখ আহমেদুল্লাহ বলছিলেন যে প্রিয়নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের থেকে আমরা দিনের সার্বিক বিষয় গ্রহণ করব অন্য কোনো কর্নার থেকে নয় তাহলেই আমাদের জীবন হবে সুষমামণ্ডিত এবং আমাদের জীবন হবে তাওহিদ ও সন্ন্যায় পরিপুষ্ট আসুন আমরা সকলেই সেই চেষ্টাই করি এবং হাদিচের আজকের এ কাহিনী থেকে এ শিক্ষাটাই গ্রহণ করে আমরা পরিসমাপ্তিতে বিদায় সালাম পেশ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম বরহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা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 पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटार सकाले पीस टी बांगल्